আবু হুরাই রাহদেল্লাহতালতে বর্ণিত নব্বী সাল্লা সাল্লাম বলেন তোমাদের কেউ যতক্ষণ পর্যন্ত সলাতে রত থাকবে ততক্ষণ পর্যন্ত ফেরস্তাগণ এ বলে দোয়া করতে থাকে হে আল্লাহ তাকে ক্ষমা করে দিন এবং হে আল্লাহ তার প্রতি রহম করুন যতক্ষণ পর্যন্ত লোকটি সলাৎ ছেড়ে না দাঁড়ায় কিংবা তার অজু ভঙ্গ না হয়